মানবতার সমাধান <tip> সমিল্লাহ রহমান নমাজের ভেতরে একটা হালাতকে বলা হয় কেয়াম দাড়িয়ে থাকা অবস্থা একটা হালাতকে বলা হয় রুকু ঝুঁকে থাকা অবস্থা একটা হালাতকে বলা হয় সাজদা কপালখানা জামিনে ফেলে রাখা অবস্থা আর একটা অবস্থাকে বলা হয় তাসাহুদ বসে বসে আর তাহিয়াতসাল্লাহাত এই দুয়াগুলোকে বলা এই অবস্থাটা হচ্ছে তাসাহুদের অবস্থা এই মুখ্য চারটি অবস্থার মধ্যে সব চাইতে ভালো অবস্থা এগুলো হচ্ছে তুলনামূলকভাবে কম্পেয়ার করা হবে বলছি যে চারটাই অবস্থাই হলো নমাজের কিন্তু আল্লাহ রাবুল আলমিনের নিকটে সব চাইতে পছন্দনীয় हिते सब चाहते बल अवस्था से अवस्था क्या जे, सारा दुनिया मानस मन मानव देहर भेतरे सब चाहते मूल्यवान अंग हमारे मुखमंडल यही नबीजी मुखमंडले कगर समय मारते निषेध कर सम्मान एट हार मर्दा अथच यही मुखाना যে মুখের ভেতরে নাক আছে চোখ আছে কপাল আছে ঠোঁট আছে এই সমষ্টিগত জিনিসকে নিয়ে হয় মুখমণ্ডল এই দামি অঙ্গটাকে একজন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি কামনা করতে গিয়ে সে জামিনে গিয়ে ফেলে দেয় এই জামিন পাক পা গিয়ে যখন তার কপালটাকে ফেলে দেয় তো এই অবস্থাটা হচ্ছে সব চাইতে উত্তম এবং সব চাইতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পছন্দনীয় অবস্থা क्या जी अल्लाह छपण कर सामने नत हल शेष बेलि नत हलम हामागुड़ी दिए पड़े और कपाल खाना केमिने फेले दिए जो मालिक के জামাতের নামাজের কালে তুমি তোমার জরুরি তসবিটা পড়বে কেন যে ইমাম সাহেব বেশি দেরি করবেন না কিন্তু তোমার ব্যক্তিগত নামাজ যখন চলবে তখন ব্যক্তিগত নামাজে কপালকে জামিনে টেকে দিয়ে ওই অবস্থায় তুমি আল্লাহর মালিক এখন নিকটে আছেন আমি মালিকের নিকটে হয়ে গেছি কাজে নিকট থেকে আমি আমি আমার আমার মালিককে কথা বলে। মনের দিক দিয়ে তৃপ্তি দূরে থেকে আমার মালিককে অত কথা বলে হয়তো তৃপ্তি পাবো না তাই আমাকে আল্লাহ রাবি বলছেন শেষ থাকার অবস্থায় তুমি বেশি বেশি করে দোয়া করো তোমার আর অন্যান্য প্রয়োজনের দোয়া করো তোমার সাংসারিক অভাব অভিযোগের দোয়া করো তুমি আল্লাহর কাছে আর কিছু চাইছো যেগুলো মনের কথা তুমি কাউ কি ব্যক্ত করতে পারো না সেগুলো আল্লাহ কাছে ব্যক্ত করো সুন্দর কথা নবী বললেন আর একটি সঠিক সহি হাদিস আমার হাদিস। যখন বানী আদম কোরআনে করিমকে পাঠ করে আর তার সামনে যখন শেষদার আয়াত আসে তখন বানী আদম আল্লাহর বান্দারা তিলাওয়াত করতে করতে शेषदार हुकुम पाई ते से शेषदायी पड़े जा बंदा शेषदाय पड़े जायानी एक ममिन बंदार कपाले खाना जो जमिने पड़े जाए शेषदाय तयतान ये देखते परिना तोखे पानी झरिए कादे का दूरे चले जा रेतरे व्यथा जागे और मन भेतरे बेदना जन्मे जा ওর বেদনার কিসের এতক্ষণ কেন তার বেদনা জাগলো না এখন কেন বেদনাটা জাগলো জাগলো বলতে ওই মানুষের বেদনা তখনই জাগে যেই জায়গায় সে ঘা খেয়েছে ওই জিনিস দেখতে গেলে তার মনের ভেতরে বেদনা জাগে যদি একটা কচি বাচ্চা মরে যায় কোনো আমলে কোনো মায়ের তাহলে কচি বাচ্চা অন্য বাড়িতে মরা দেখতে গেলে ওই কথা তার মনে পড়ে যায় তখন মা আবার কেঁদে উঠে তাহলে ওই দৃশ্য যেই দৃশ্যের পেছনে কোন ইতিহাস আছে কোন ঘটনা আছে কোনো কাহিনী আছে সে দৃশ্য যদি চোখের সামনে আবার ভেসে উঠে তাহলে মানুষের সামনে সেটা তার দৃশ্য পটে যখন ভাসে তখন আবার ব্যথা জাগ্রত হয় ইবলিস একজন আল্লাহর বান্দা যখন সেচদাই পড়েছে তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যাচ্ছে কি কারণ তোমার কাঁদার বান্দা শেষদায় পড়েছে ওর মালিক রাজি করছে এতে তোমার কি আছে ভাববার কারণটা কি কাঁদার ও নিজে নিজে বলে আল্লা রেজদার আদেশ করেছেন তখন এই বানী আদম আজদায় মাথা নত করে দিয়েছে ফালাহুল জানা তখন এই বাণী আদমের জন্য আল্লাহতালা ওর কপালে জান্নাত লিখে দিয়েছেন তাহলে শেষদার আদেশ আদম আল্লাহ করলেন বানি আদম তা আঞ্জাম দিল सरना आदाय न उमेर तोन तो। तो तो। जो अल्लाह से आदेश दिलेत अल्लाह तला सेजदा देभव होनी जार कारण्ला अबाधता कर আর আল্লাহর অবাধ্যটা আল্লাহকে জান্নাতে নিয়ে যাবে তাহলে শেষদার ইতিহাস অতীতে যা ঘটে গেছে সেই ঘটনা যখন তার চোখের সামনে ভেসে উঠছে তখন তার ব্যাথা জাগ্রত হচ্ছে তার মনের ভেতরে আরো কেমন যেন উলট শুরু হয়ে যাচ্ছে তারই জন্য সে কাঁদতে কাঁদতে সেখান থেকে সে পালিয়ে যাচ্ছে আল্লাহ রবিন বলছেন কাল্লা আল্লাহ ওয়াসুদ ওয়াক্তরিব এই সমস্ত লোকেদের কথা হবে না। তুমি দা লাগাও আর আমার কাছে এসো তুমি শেষ লাগাও আমার কাছে এসো তাহলে যত শেষ দেবে তত আমার কাছে আসবে সেজদার মধ্য দিয়েই এক বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে শেষদার মধ্য দিয়েই এক বান্দা আল্লাহ রবুল আলমিনের রেজামান দিকে অর্জন করতে পারে মধ্য দিয়েই বান্দা তার আল্লাহ থেকে দুনিয়ার তার পাওনা বুঝিয়ে নিতে পারে এক বান্দা আল্লাহ রবুলের কাছে দিয়ে তার তার কথা বলে নিতে পারে আল্লাহরুল আলমিন সব ব্যবস্থা দিয়েছেন এই সেজদার মাধ্যমে এই জন্য আপনাকে বলছিলাম সব চাইতে ভালো অবস্থা হচ্ছে নামাজের মধ্যে সেজদা তাই রব্বুল আলামিন। কত নারাজ হন যখন তার শেষ এতে ভাগ বসে যায় কোনো বান্দার এবং মালিক আল্লাহকে বড় বলে বিশ্বাস করে ওই বান্দা আবার যদি কোনো একটা সৃষ্টির কাছে গিয়ে মাথা ঝুঁকিয়ে দেয় তাহলে এটা কত বড় নাফার মানি এটা কত বড় বেয়াদবি যে আমি আল্লাহকে বাদ দিয়ে বান্দার কাছে গিয়ে মাথা ঝুঁকাচ্ছি এ আমাকে কিছু দেবে বলে এত বড় বেয়াদবি আল্লাহতাল্লাহ বলছেন আমি বরদাস্ত করব না এবং পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আমি শুধু একজন নারীকে বলতাম যাও তুমি তোমার স্বামীকে চেষ্টা করোগা স্বামীকে চেষ্টা করার কথা বলতাম কিন্তু আমি বলিনি তার মানে স্বামীর এহতেরাম স্বামীর সম্মান সব করতে হবে এবং অধিক মাত্রায় করতে হবে কিন্তু তার এহতেরাম তার সম্মান এত দূর গড়িয়ে যাবে না এমন সীমায় পৌঁছে যাবে না যে তুমি তার নামে শেষ দিয়ে দেবে কেন শেষদা জন্য খাস আল্লাহ ছাড়া জন্য শেষদা নয় কোনো মানুষের নামে শেষদা করা আমার জন্য জায়েজ নয় কাউর জন্য জায়েজ নয় আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন পাহাড়ে চড়তে গেলে মুখ উঁচা করে চলতে হয় না মুখ নিচে করে উঠতে হয় যারা মুখ উঁচা করে উঠবে পাহাড়ে চিত হয়ে পড়ে যাবে করে থাকুন মানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে আল্লাহর জন্য परस्पर उभये भल कमर दृष्टि नींदन जुलुम एचार मानुषिकार প্রশনার রাত সাড়ে দশটা বাংলাদেশে ও রাত দশটা ভারতে বাংলা টুডে টম ইনশন টু অর্ড ইসলাম ইসমাইল খান জায়দ শেখ আমরিন শেখ জেনবুফি ফাতেমা মুন্সিমিক জেনারেশন দেখুন ভবিষ্যৎ প্রজন্ম প্রতি সোমবার বিকেল পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল পাঁচটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহতালাও তার কৃতজ্ঞতা প্রকাশ করেন না সুনান তির্মিজি সৎ কাজ ও সদ ব্যবহার অধ্যায় অনুচ্ছেদ নম্বর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 যদি কেউ পাহাড়ে চড়তে যাই তাহলে পাহাড়ে চড়া সম্ভব নয় পাহাড় উপরে আছে উপরে চড়তে গেলে ঝুঁকতে হবে ঝুঁকতে গেলে পাহাড়ে চড়া যাবে আর যদি এই ঝুঁকার মানসিকতা না থাকে তাহলে পাহাড়ে চড়া সম্ভব নয় তাই আপনাকে বলছি সেজদার মধ্য দিয়েই আপনাকে এগুতা হবে এবং আল্লাহর আল্লাহ আলামিন। বলেছেন যে সেজদাগামী কত ভালোবাসি বন্দা তুমি জেনে রাখো লক্ষ টাকা দিয়ে যদি একটা কেউ সিল পায়। একটা যদি মেডেল পায় তো ওই মেডেলটার যার মূল্য আছে যা তার চাইতে কোটি কোটি গুণ বেশি মূল্য আছে তোমাকে আমি একটা মেডেল দেবো বা দিই যদি কি দেন আল্লাহ তারা আল্লাহ তুমি দেখতে পাবে মুহাম্মদ হলে সাল্লামের সাথীরা তারা কেমন তারা মোমিন ইন্দর ওপরে দয়াছিল এবং যারা কাফির তাদের প্রতি তারা ভয়ানক এবং তারা রুকু করে এবং তারা শেষ দা করে এইগুলো হচ্ছে যারা মুহাম্মাদের সঙ্গী তাদের পরিচয় এবং আল্লাহ রাবুল বলছেন ওই সমস্ত লোকেদের যদি পরিচয় পরিচিতি পেতে চাও তাহলে তাদের শরীরের কোনো জায়গা না দেখে তাদের মুখমন্ডলের দিকে তাকাও তাদের কপালের মাঝখানে তুমি দেখতে পাবে আমি আল্লাহ তাদেরকে একটা মেডেল দান করেছি তা কোথা থেকে এসেছে ওই বান্দা আমার নামে শেষ দা করেছে বলে তার কপালের মাঝখানে ওই দাগ ফুটে উঠেছে এটা হলো শেষদার দাগ কত মূল্যবান আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই শেষদার নিশান কত দামি যে তিনি বলে দিচ্ছেন যে মোমে নিন্দের পরিচয় হলে এটাই যে তার কপালে তাকালে তুমি দেখতে পাবে সেই পরিচয় বেরাদান ইসলাম আপনি মনে মনে হয়তো ভাববেন যে যদি ভালো জামা গায়ে না দিই স্ত্রী করা যদি কাপড় না পরি তাহলে আল্লাহকে মনে হয় পাওয়া যাবে না কিন্তু এটা কথা নয় যার মন যত বেশি ক্ষুদ্র যার মন যত বেশি ভাঙা যে বেশি আল্লাহ তালাকে খাক সারি দেখাতে পারবে কাপড় নতুন বলে নয় কাপড় ফাটা বলে নয় কাপড় চিরা বলে নয় শুধু ওর মন মনখানা যদি আল্লাহর নামে ঠিক থাকে তাহলে এই ফাটা কাপড়েই আল্লাহ রব্বুলারকে পাওয়া যাবে তবে কেউ যদি তার সামর্থ্য অনুযায়ী মসজিদে যাওয়ার কালে ভালো পোশাক পরে তাহলে এটা ভালো কথা কিন্তু একজন দরিদ্র একজন গরিব সে যদি মনে করে আমার কাপড় তো ফাটা আমার কাপড় তো দামি নয় তাহলে হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমার ফাটা কাপড়ে দেখা দেবেন কি দেবেন না আল্লাহ আমার ডাকে সারা দেবেন না দেবেন না এমন কথাটা নয় আপনার মনের দিকে আল্লাহ দেখছেন আপনার কবুল হবে অন্তর যদি ঠিক না হয় আপনার নামাজ কবুল হবে না আল্লাহ ইকবাল বলেছেন কবি আকীকতার নজরালে মজাজ মে হাজার সজদে তে আজ মে সে শেষ দাগুলোকে সবকে আমি সারি সারি সারি সারি সারি সারি আমি বের করে দিতাম হে মালিক তুমি যদি আমার ফাটা কাপড়ে একবার আমার সামনে আসতে তিনি বাসনা করেছেন আল্লাহর কাছে তিনি কামনা করেছেন আল্লাহর কাছে তাই বলে আল্লাহ রবুল আলমিনকে শশুরে দেখতে চেয়েছেন এমন কথাটা নয় কেন যে এই দুনিয়ায় একজন বান্দা আল্লাহ না। দেখার মতো আল্লাহ আমাদেরকে ওই চোখ দেননি কেন আল্লাহ তালা বলে দিয়েছেন আবসার আবসার আবুসার অহবাল্লা তিফুল খাব আল্লাহ রবুল আলমিনকে দুনিয়ার কোন চোখ দেখতে পারেনা আল্লাহ রবুল আলমিনকে দুনিয়ার কোন তেজ নয়ন তাকে দেখে নিবে এমন ক্ষমতা আল্লাহর রবুল আলমিন দেননি কাউ কি বরং আল্লাহ তালার চোখ আমাদের সারা জাহানকে তিনি নিয়ন্ত্রণ করেন এবং তিনি দেখতে পান এই কথাটাই কোরআন আল্লাহ রবুল আলমিন বলেছেন কাজে আমি আল্লাহকে দেখতে পাবো এমন কথা নয় বরং আল্লাহর ময়া আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহাব্বত আমার মনের ভেতরে জাগবে তখন আমি ইমানের দিকে আরো ধেয়ে ধেয়ে যাবো এবং আল্লাহ তাল্লাহকে আমি বেশি বেশি করে ডাকতে পারবো এই কামনাটাই করা হয়েছে এই কথার মধ্য দিয়ে বন্ধুগণ षय बस कथा बोलना एक कथा शुद्ध अपन के बोली आधुनिक जुगे आधुनिक शिक्षित लोक जेको कार्यकलाप केज्ञान दृष्टि दिए देखते जाषय वैज्ञानिक जुक्ति खुजे बेड़ाई एट खेत खेता वैज्ञानिक जुक्ति किए बोलो पानी पढ़ा दाओ पानी पढ़ा क्यों बिओना बैज्ञानिक जुक्ति किस বৈজ্ঞানিক যুক্তি খুঁজে এই এইরকম লোকেদেরকে বলবো যদি উনারা বলেন নামাজের ভেতরে বৈজ্ঞানিক যুক্তি কি আছে তাহলে এইরকম লোককে ওই রকম বিজ্ঞান দিয়ে আমি বুঝাতে পারবো না এবং নামাজ বিজ্ঞানের সঙ্গে যুক্তি খেয়ে একটা মানুষের মগজে যাবে এটাও বাধ্য নয় আল্লাহর আদেশ আমি তাকে আমান না বলেছি আমি তাকে সাদ্দাক না বলেছি আমি মানছি আমি মানব এখানে বিজ্ঞানের ভিত্তিতে তাকে মাপ করার মতো মগজ আমার নাও থাকতে পারে আপনার নাও থাকতে পারে তার জন্য বাধ্য আমি নই তবে এটা কথা বুঝেন কি যোগে রোগ বিয়োগ যোগ করতে গেলে রোগ বিয়োগ হয় যোগ মানে কি ব্যায়াম ব্যায়াম করতে গেলে মানুষের শরীরে থেকে আপনি আপনি অনেক রোগ পালিয়ে যায় আমি যদি এখানে দেখি যে আমি যখন এইভাবে দাঁড়াই সর্বপ্রথমে তাহলে আল্লাহ একবার বলে যখন আমি বুকে হাত বেঁধে দাঁড়াই সুরা ফাতেহা পড়তে এবং তারপরে পড়তে আমি যে হাত দুটাকে মুড়িয়ে নিয়ে আছি আমি এখান থেকে যাব। তো যাওয়ার কালে আমি যখন আল্লাহর নামে সালিন্ডার হব। এমনি করে আল্লাহ একবার বলবো তা হাত দুখানাকে যে এইভাবে আমি তুলছি তাহলে আমার বাহুগুলো হিলা নড়া করে না যখন আমি রুকুতে যাব। তখন আমার সির দাঁড়ার যতগুলো হাড় আছে এবং যতগুলো জোর জোরগুলো আছে সমস্ত জোরগুলো কি হয়ে যায় হিলে হিলে যায়। এবং ততক্ষণ পর্যন্ত হিলা পজিশনে থাকে আবার আমি যখন রুকু থেকে দাঁড়াবো তখন সব হাড়গুলো নিজের নিজের জায়গায় পজিশন নিয়ে নেবে তাহলে হাড়গুলোকে খুলে দেওয়া আবার সামটিয়ে দেওয়া এটা যোগ নয় আবার আমি যখন এখান থেকে জামিনে পড়ব। জামিনে গিয়ে যখন আমার হাঁটু রাখবো আমার হাত রাখবো আমার কপাল রাখব তখন এটাও একটা আসন হবে এইভাবে যদি আমি আসন করি তাহলে আল্লাহ রাবুল আলমিন ওই রকম যোগের সাথে সূত্র দিয়ে নামাজকে নাজের করেননি কিন্তু আমরা এই সমস্ত লোকেদেরকে যারা বিজ্ঞান খুঁজে বেড়াই তারা বলবো যে যারা নামাজি মানুষ তাদের এই নামাজের মধ্য দিয়েই তাদের যোগ ব্যায়াম হয়ে যায় তাদের এক একটা আসনের নাম এক এক নাম দেওয়া আছে যারা আসন বিশেষজ্ঞ তারা এগুলোকে বলতে পারবেন যে কোনটা আসনের নাম কি কোনটা আসনের নাম কি ওইগুলো আমি ব্যাখ্যা করতে চাইছি না কিন্তু যদি আপনি ভালো করে মিলান লক্ষ্য করেন তাহলে পরে যোগ আসনের বই কিনে যোগ গুলোকে পড়ুন আর নামাজের অবস্থাগুলোকে এক একটা করে মিলান দেখতে পাবেন যে নামাজের ভেতরে কি আছে একটা যুক্তি আছে। এই নামাজকে অযুক্তিক বলা যাবে না এবং বিজ্ঞান ভিত্তিক বলতে হবে এটা বিজ্ঞান ভিত্তিক নয় এমন ভ্রান্ত দাবি আপনি করতে পারবেন না এটা আমি দাবি করি এবং নামাজের ভেতরে আর একটা সব জায়গায় বড় জিনিস আছে সেটা হচ্ছে রাত আর দিনকে যদি আমি সূচির মধ্যে আনতে না পারি যদি আমি প্রোগ্রামকে ঠিক সময় মেনটেন করে না বানাতে পারি তাহলে একজন মানুষ তার এই জিন্দেগানিতে কামিয়াব হতে পারে না ধরুন একটা লোক সকাল আটটা পর্যন্ত ঘুমিয়ে আছে সকাল আটটা পর্যন্ত সে যদি ঘুমিয়ে থাকে তাহলে দেখবেন আটটা পর্যন্ত কি সারা দুনিয়া ঘুমিয়ে আছে হাজার হাজার মানুষ তার নিজের কাজে গিয়ে লেগে গেছে বাড়ির স্ত্রীটা সংসারের স্ত্রীটা সেও তো ফজর বেলায় জেগে গেছে সে তো ঝাড়ঝাঁটা দিয়ে দিয়েছে সে তো নামাজ পড়ে দিয়েছে তাহলে একটা মানুষ যদি নামাজ পড়তে যায় রুটিন মাফিক তাহলে এই মানুষটা সময় সম্বন্ধে সচেতন হয়ে যাবে কি বলে যে আমার এখন ঘড়িতে বারোটা বেজে গেল। এই টাইমে আমাকে আর কাজে থাকতে হবে না আমাকে স্নান করতে হবে আমাকে গোসল করতে হবে আমাকে আল্লাহর জন্য মসজিদে যেতে হবে নামাজ পড়তে হবে নামাজের পরে আমাকে খানা খেতে হবে খানার পরে আল্লাহ রবুল আলমিনী নবী বলেছেন এই গরমের টাইমটা দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত এই টাইমটা হচ্ছে বিশ্রামের টাইম আমাকে বিশ্রাম করতে হবে আবার বিশ্রাম করে দেওয়ার পর একটু কাজে যোগ দিতে হবে তখন আমি দুনিয়ার গল্পতে ব্যস্ত হব না কেন আল্লাহ আমাকে রাতটা দিয়েছেন আরামের জন্য দিন দিয়েছেন আমাকে কামাই করার জন্য যদি রাতকে আমি ফালতু কাজে লাগাই তাহলে আমার দিন লসে রান করবে কাজে একটা মানুষ সবাইকে খাটাতে শিখবে সবাইকে ব্যবহার করতে শিখবে তাড়াতাড়ি ঘুমাতে অভ্যস্ত হবে তবে কাজের পারে। তেমনি একটা মানুষ নিজের শরীর খানাকে করার জন্য আট ঘন্টার বেশি ঘুমাবে না রাতের বেলায় সাত ঘন্টা ঘুম দেওয়ার পরে ফজরের টাইমে ঠিক জেগে যাবে মুখ হাত ধোবে সতেজ মন নিয়ে সতেজ মস্তিষ্ক নিয়ে নামাজ পড়বে নামাজ পড়তে গেলে তার মন তার মেজাজ আল্লাহ রবুল্লা আলমিন সুস্থ করে রাখবেন আরে সুস্থ মন নিয়ে সকাল হবে কোরআনের তিনটা বাধাকে তেল করে বরকতের দোয়া করে সে সংসারে নেমে যাবে যাব আমার রুজি কামাই করবার জন্য তাহলে একটা মানুষ যদি নমাজের টাইম টেবিল মেনে চলে আর নামাজের হয় তাহলে লোকটা সময়কে নিয়ন্ত্রণ করার একটা বিশাল বড় জ্ঞান পেয়ে যাবে বন্ধুরা আমার নমাজের ফজিলত নমাজের গুরুত্ব নমাজ ত্যাগারির বিধান নমাজের শার হালাদের কী লাভ বেরামির নমাজ কেমন যুদ্ধরত নামা লোকের নামাজ কেমন এবং ভয়ের দিনের নমাজ কেমন এই নমাজ বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করেছি আল্লাহ রবুল আলমিনের কাছে শেষের বেলায় প্রার্থনা করছি মাওলাইয়ে করিম নামাজ তোমার কাছে সব গুরুত্বপূর্ণ ইবাদাত আমি যেন তাকে মানতে পারি স্বীকৃতি দিতে পারি एम नाम मध्य दिए तुम रेजाम करते नमज के छिड़े दिए तुम गजबर हकदार जान ना होई। ए तुम्यार तुम्यार को को हो रकम तुम सु दाओ दुनिया जत तुम्दारा बेनमजिया तक नमजी बनिए दाओ समस्त के तुम तुम्हार निकटे नाओ तुम्हारे दया जदिपे भाग्यवान होब ना बर्बाद हो जाब आल्ला तुम्हारे सब रकम शक्ति बसना और कमना चे नहीं এই থেকে ইতি করে দিচ্ছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও এবং বলবো যত তার আমরা আমল করব। এই তুমি আমাদেরকে দাও তোমার কাছে না আল্লাহ তুমি আমার দোয়াকে আমার ভাইদের দোয়াকে কবুল করো রব্বানা তকনা ইন্না কান্ত আলিমু আলাইনা আমিন o oh.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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ সালার সত্যবাণী ছড়াতে মানবজাতির জাতির কাছে ইস টিভির সাথে থাকুন আপনার জাগাত দামের অর্থ পাঠাতে পারেন আইআরএফ ব্যাংকিংহাম শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক দুই তিন এক শূন্য তিন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 किताब किताब सब समस्या कुरानी मानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত নচার সকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশে দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার বিকেল পাঁচটায় বা সম্প্রচার সকাল পাঁচটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়